তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও সাজিয়ে দাও তোমার নুরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও পাপ যত গো আছে মোদের ক্ষমা করে দাও পাপ যত আছে মোদের ক্ষমা করে দাও পাপ যত আছে মোদের ক্ষমা করে দাও তোমার নোড়ে হৃদয়টা দাও রাঙিয়ে দাও তোমার নোড়ে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও তোমার নোড়ে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও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 तुमार हा जीवन मारो तुम राबाना तुम्हार हाथ जीवन मारो तुम राना हाश प्रभु तुम्हार नोड़े हृदय दाओ तुम्हार सजे हृदय दौ सजिए दओ तुम्हार नृदयटा दिदाओ तुम सजे हृदय दौ सजिए दाओ বিপদে ডাকি তোমায় সুখের দিনে যাই ভুলে ক্ষমা করে ঠাই দিও গো আরো সে ছায়া তলে বিপদে ডাকি তোমায় সুখের দিনে যাই ভুলে ক্ষমা করে ঠাঁই দিও গো আরো সে ছায়া তলে বিপদে ডাকি তোমায় সুখের দিনে যাই ভুলে ক্ষমা করে ঠাঁই দিও গো আরো ছায়া তলে তোমার হাতে সব ক্ষমতা আছে যে সাদা তোমার হাতে সব ক্ষমতা আছে যে সদা কাউকে ধনী কাউকে গরিব তুমি তো বানা তোমার নূরের হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজের হৃদয়টা দাও সাজিয়ে দাও তোমার নূরের হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও পাপ যত গো আছে মোদের ক্ষমা করে দাও পাপ যত গো আছে মোদের ক্ষমা করে দাও পাপ যত গো আছে মোদের ক্ষমা করে দাও তোমার নূরের হৃদয়টা দাও রাঙিয়ে দাও তোমার নূরের হৃদয়টা দাওহরে দাও তোমার সাজের হৃদয়টা দাও সাজিয়ে দাও তোমার নূরের হৃদয়টা দাওহরে দাও দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও আলোর চলো এগিয়ে যায় স্বপ্নময় আগামীর পথে